জায়দ ইবনু আসলাম রহমতুল্লা আলাহী এর পিতা হতে বর্ণিত তিনি বলেন উমর আদিল্লাহ তালাহু বলেছেন যদি পরবর্তী মুসলিমদের ব্যাপার না হতো তবে যে জনপদই বিজিত হতো তাই আমি সেই জনপদবাসীর মধ্যে বন্টন করে দিতাম যেমন নাবী সাল্লাহ আলিয়াসাল্লাম খাইবার এলাকা বন্টন করে দিয়েছিলেন